আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন দায়াল ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونزيرا তসলিমন কীরর ক أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلطت الجن والإنس إلا ليعبدون فقد قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زبانٌ لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أمن الحرام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين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 রা সই দিনা ইবরিম আলি সইদিন ও মরদে মুদ নদে মুিদ নজরা তা না জিসি রায় ফদ মস্তি কেদার সূফি কিশোরী অত ফদ মস্তি আহ্বাল ফোকি কিশোরী অত ফদ মস্তি গোফতার সদা নদা শাহী শায়দ কে নে कुना बासी शायद के ना हे कुना गाह नासी गौर सर कौशा गौर बहो एक माले के अंबार और अर्श से ता पर सो पर हो दीरह मुदीनार गौर बाहरे अगर दूर्रे बने पारस बने कोसार তরফ হোকে মে সই দেব গর সালে কে মিসে কে আব তু কি সব ছোড় কর না মোহাম্মদ কো উঠা লে সব ছোড় কর না মোহাম্মদ কো উঠা লে তীর মে কল মুহে তক বীর মে কলে রব্বুল আলমিনের দরবারে লক্ষ কুড়ি শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার কৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ গত দুই সপ্তাহে আমি একটি আয়াতকে সামনে রেখেই আলোচনা করে এসেছি আল্লাহ রবিন বলেন ওমা খোলাক্তাহুদ জিন এবং ইমসানকে আমি একমাত্র আমার অবাদতর জন্যই সৃষ্টি করেছি এবাদত ইমাম গাজালী রহমতুল্লাহ আলহ আরবাইন কিতাবি লিখেছেন দশ প্রকার তার মধ্যে গত জুমায় আমি পাঁচ প্রকার পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করেছি এক নাম্বার নামাজ দ্বিতীয় নাম্বার রোজা তৃতীয় নাম্বার হজ চতুর্থ নাম্বার জাকাত পঞ্চম নাম্বার তেলাও আছে কোরআনে কারিম এতটুকু পর্যন্ত আমি বিগত দুই সপ্তাহে আলোচনা করেছিলাম ষষ্ঠ নম্বর এবাদত আটলে হালাল হালাল খাদ্য বক্ষণ করা এটা ষষ্ঠম নম্বর ষষ্ঠ নাম্বার এবাদত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে একসাদ করেছেন অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেনা আমানু কুলুমিও তৈবা দুই আয়াতে প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জগতের সকল নবীকে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন সকল ইমানদারদেরকে সম্বোধন করে বলছে হে আমার নবিরাসুলগণ হে আমার ইমানদারগণ কুলু মিনাত্ম ইবাদ হালাল বস্তু বক্ষণ করো এবং সৎ আমল করো নেক আমল কর আল্লাহ রব্বুল্লাহ আলমিন এ আয়াতের মধ্যে কুলু মিনাত্ম ইবাত হালাল বস্তু বক্ষণ কর এই কথাটুকু আগে বলেছেন আয়াতের শেষ ভাগে বলেছেন ওয়ামাল এবং সত আমল কর হালাল বক্ষণের কথা আল্লাহাক আগে বলেছেন সত আমল করার কথা পরে বলেছেন অথচ খাওয়া খেয়ে কোনো মানুষ জাননাতে যেতে পারবে না আমল দিয়ে জানলাতে যাবে কিন্তু আমলের কথা আল্লাহ পাক বলেছেন পরে আর হালাল খাবারের কথা বলেছেন আগে তার হেতু কি আল্লাহ রব্বুল আলমিন জগৎবাসীদেরকে যেন এই কথাটি বুঝাচ্ছেন যে হে জগৎবাসীরা হালাল বক্ষণ ছাড়া হালাল খাদ্য বক্ষণ করা ছাড়া নেক আমল করা কখনো সম্ভব নয় এই জন্য হালাল খাওয়ার কথা আল্লাহ রব্দুল আলমিন আগে বলেছেন নেক আমলের কথা পরে বলেছেন আজ করতাম তা আফসুসির বিষয় এমন এক জামানা এসে আমরা উপস্থিত হয়েছি পৌঁছেছি মানুষ হালাল এবং হারামের কোনো ভেদাভেদ করে না হালাল এবং মধ্যে করে না সামনে যা পায় তাই তারা খেয়ে নেওয়ার চেষ্টা করে নবীও একটি হাতি সে করে গিয়েছেন আমাদের ব্যাপারে এমন একটা সময় আমার মতের মাঝে আসবে যে সময় মানুষ মারুমা আিনাল হালাল আমমিনাল হারাম হালাল এবং হারামের মধ্যে কোনো ভেদাভেদ করবে না সামনে ফেলেই তা গ্রহণ করার চেষ্টা করবে হাকিমুল মুজাদুদ্দিন মিল্ল মাওয়ালান আশরাফ আলী সাহেব নাওয়ার আল্লাহ কাদাহু বলেছেন কুকুর গরু ছাগল যেমনি ভাবে ওদের সামনে কোনো খাবার পেলে এটুকু যাচাই করে না যে এই খাবারটুকু আমার জন্য হালাল নাকি হারাম সামনে পেলেই কুকুর ওই জিনিসটাকে খেয়ে নেয় গরু ছাগল সামনে পেলেই খেয়ে নেয় এটা কি আমার মালিকের হক না অপর মালিকের হক এর মাঝে কোনো ভেদাভেদ করে না তো মানুষের স্বভাব হায়ান জানোয়ার এবং কুকুর ইত্যাদি অন্যান্য প্রাণীদের মতই হয়ে গিয়েছে আস্তাব থানবী সাহানবী রহমতুল্লাহ বলেছেন তো আমার ভাই আউলিয়া আল্লাহ ওদের শান এমনই হয় যে ওরা যাচাই বাছাই করে খায় যা চাই করা ছাড়া যত মূল্যবান খাবার সামনে আসক না যেন ওরা কখনো সেটাকে গ্রহণ করে না আসাবে কাহাব কোরআন শরীফের পনেরোতম ফাড়ার শেষাংশ এবং ১৬ তম ফাড়ার প্রথম দিয়ে আছে আসাবে কাহের ঘটনা নয়জন আটজন যুবক যারা তিনশো তো নয় বছর গর্তের ভিতরে ঘুমিয়েছিলেন তিনশত বছর এদেরকে আসাবে কাহাব বলা হয় কোরআনের বাসায় তিনশত নয় বছর ঘুমানোর পর তারা যখন ঘুমে থেকে ঘুম থেকে জাগ্রত হয় ওরা আটজন মিলে পরামর্শ করে একজনকে বাজারে পাঠিয়েছেন ওরা মনে মনে ভেবেছেন আমরা সকালে ঘুমিয়েছি দুপুরবেলায় ঘুম থেকে জাগ্রত হলাম দুপুরে তো খাবারের প্রয়োজন কিন্তু এর মাঝে তো ওরা তিনশত বছর ঘুমিয়েছেন এটা ওদের খবর ছিল না ওকে পাটিয়েছেন বাজার থেকে খাবার নিয়ে আসো তবে খাবার নিয়ে আসার জন্য যাকে পাঠাইছে তারা একটা পরামর্শ দিয়েছেন কি সঙ্গে কি আল্লাহাকুরানে বলেছেন সে যেন দেখে কোন খাদ্য হালাল এবং কোন খাদ্য বৈধ অতফর তা থেকে যেন সে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে এ আয়াতের ভিতরে লক্ষণীয় সে যেন বাজারে গিয়ে দেখে কোন খাবার হালাল এবং পবিত্র এ পরামর্শটুকু তাকে দিয়েছে যে তুমি বাজারে যা পাবে তা কিনে নিয়ে আসবে এমন যেন না হয় কোন খাবারটুকু হালাল কোন খাবারগুলো পবিত্র এটা তুমি যাচাই করবে তারপর আমাদের জন্য খাবার নিয়ে আসবে তাহলে আল্লাহ যারা ওরা যাফাই বাছাই করা ছাড়া কিছুই খায় না ইমাম আহমদিন হাম্বল হাকিমুল হাদিস ইমাম আহমদিনাম্বল রহমতুল্লাহ আলের ব্যাপারে বর্ণিত আছে যে তিনি সন্দেহযুক্ত খাবার কখনো গ্রহণ করতেন না কোনো খাবারের ব্যাপারে যদি তিনার এই সন্দেহ এসে যেত যে খাবার আমার জন্য হালাল নাকি হারাম সঙ্গে সঙ্গে তা অর্জন করতেন কখনো আর সেটা তিনি গ্রহণ করতেন না এটাই হচ্ছে আউলি আল্লাদের স্বভাব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে একটি গণনা আছে এক লোক তিনি কি জিজ্ঞাসা করলো ভাই আমার একটি ছাগল হারিয়েছি আপনি আমার ছাগলটু ছাগলটুকু দেখেছেন আপনি আমার ছাগলটি দেখেছেন ইমাম আজম আবুহানিপুর রহমতুল্লাহ আলাহকে জিজ্ঞাসা করলো যে আমি আমার একটা ছাগল হারিয়ে ফেলেছি আপনাকে তা দেখেছেন কাকে জিজ্ঞেস করলো ইমাম আজম আবুহানিপর রহমতুল্লাহ আলাইকে তিনি বলেন না আমি দেখি নাই তারপর ইমাম আবুহানি পাই জিজ্ঞাসা করলো ভাই একটা ছাগল কতদিন পাছে কতদিন জীবিত থাকে একটা সাগল যার ছাগল হারিয়েছে সে অত্যন্ত পুরাদন একজন রাখাল ছিল তার সাগলের বয়স সম্পর্ক অভিজ্ঞতা ছিল সে বলেছেন একটা সাগল বারো বছর মাঠে কয় বছর হায়াতুল হায়ান মধ্যে আল্লা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইও লিখেছেন বারো বছর একটা সাগল হায়াত পায় ইমাম আদম আবুয়ানিপুর রহমতুল্লাহ আলাহ ওই ঘটনার পর থেকে বারো বছর পর্যন্ত আর মার্কেট থেকে কোনো ছাগলের গোষ্ঠ ক্রয় করেন নাই কেন ক্রয় করেন নাই তিনার ভিতরে হয়তো এমন একটি ধারণা ছিল যে ওই লোকের যে ছাগল হারিয়েছে হয়তো বা সোরা বেটা ওর ছাগলটা বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে আসছে এমনও তো হইতে পারে মার্কেটে যে ছাগলের গোষ্ঠগুলো পাওয়া যাবে এটা হইতে পারে ওই ব্যক্তির ছাগল যে হারিয়েছে তার ছাগলের মাংস তো পারে এটা তো হারাম হবে এই জন্য এসটি আর দাম সতর্কতামূলক ইমাম আদম আী রহমতুল্লাহ আলাই ১২ বছর পর্যন্ত কি করেন নাই মার্কেট থেকে আর ছাগল গোষ্ঠ ক্রয় করেন নাই এমনিতে ইমাম আজম আবুয়ানিপা রহমতুল্লাহ এই মর্যাদার অধিকারী হয়েছে না অনেক সাধনা করার পরে এই জগতে যারাই বুজুর্গ হয়েছে ওদের বুজুর্গির পিছনে অনেক সাধনা আছে ত্যাগিকা আছে শরীয়ত বলেন তরিকত বলেন হাকিকত মারকত বেলায়ত যত তরিকা বলে, সব তরিকা নির্ভরশীল হালাল খাবারের উপর হালাল খাবার ছাড়া শরীয়ত আসে না তরিকতো আসে না মারেপত আসে না বেলায়তো আসে না হাতিগত কিছুই আসে না আমার ভাইও আগেকার যুগে যখন কোনো মুরিব কোনো মানুষ কোনো ফিরের দরবারে বয়াত গ্রহণ করার জন্য আসত ফির তাকে সর্বপ্রথম শর্ত দিত যে আমি তোমাকে এই শর্তে মুরিত করব যে তুমি বলতে হবে যে জীবনে আমি কখনো হারাম খাব না যে এভাবে আমাকে ওয়াদা দিতে পারো তাহলে আমি তোমাকে বয়াত করাইতে পারি হজরত আব্দুল কাদের জিলায়নি রহমতুল্লাহে আলাই বলেন কয়েকটা লোকের মাল হালাল নাকি হারাম এটা আমি বুঝতে পারি তার খরসের খাদ দেখে খরচের খাদ দেখলে আমি বলতে পারি এই লোকের মাল হালাল নাকি হারাম যদি দেখি আমি এই লোক হারাম খাতে তার সম্পদগুলো ব্যয় করছে তখন আমি নির্বিদায় বলি দিতে পারি তার ইনকাম সোর্স হারাম আর যদি কোনো লোক হারাম খাতে টাকা ব্যয় করে না খরচ করে না অযথা সম্পদ নষ্ট করে না হালাল পথে তার সম্পদ ব্যয় করে তখন আমি নির্বিদায় বলতে পারি এই লোকের মাল হচ্ছে হালাল কারণ আল হালালু হালাল সরফ হালাল মাল কখনো অবৈধ পন্তায় খরচ হয় না হালাল মাল কখনো অবৈধ পন্তায় খরচ হয় না তার কলিজে ফেটে যাবে যার এত শ্রমের টাকা আমি কি জন্য এভাবে এটাকে নষ্ট করছি তার কলিজা মানাবে না আর তোদানে মদ্যানে যার ইনকাম এই পকেটে আসে ওই পকেটে বাইরে দিয়েছে এ ধরনের যাদের ইনকাম এদের টাকায় দেখবেন এক বিয়েতে খরচ হয় দশ লক্ষ টাকা ২০ লক্ষ টাকা বিয়ের পাঁচ দিন আগ থেকে শুরু হয় ডোল ফিডাভিডি হিন্দুদেরকে পর্যন্ত মুসলমান হার মানিয়ে ফেলেছে বিজাতিদেরকে একটা মুসলমান এত আইটিমে গুণা পারে বিয়ের পাঁচ দিন আগ থেকেই বিভিন্ন ধরনের আলোকসজ্জা রাস্তা থেকে আধা কিলো তার বাড়ে দেখবেন আপনারা অবয়ব আছে জিলিক বিভিন্ন ধরনের আলোকসজ্জা চোখ বন্ধ করে বলতে পারি এই লোকের টাকার ভিতরে হারাম টাকার মিশ্রণ অবশ্যই আছে না হয় তার কলিজে ফাটি যাইত যে আমার শ্রমিক টাকা আমি কোথায় উত্তর দেওয়া ছাড়া আমার কোন যুবক তোকে ষাট সত্তর বছর হায়াত দিয়েছি তোমার এই হায়াত কোন কাজে ব্যয় করেছো ওয়ান তুমি তোমার এই জৌবনকাল কোন কাজে ব্যয় করেছ তিন নাম্বার প্রশ্ন করা হবে রে বেটা সম্পদ কোথ থেকে তুমি কামাই করেছ তোমার ইনকাম সোর্স কি ছিল এবং তুমি তোমার এই সম্পদ কোথায় ব্যয় করেছ এই প্রশ্ন আমাকে আপনাকে করা হবে এজন্য জন্য টাকা পয়সা খরচ করতে খুব সাবধানতার সাথে অবলম্বন করে আমাদেরকে খরচ করতে হবে যেহেতু আমাকে আপনাকে জিজ্ঞাসিত হইতে হবে এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবো আমিলা আলিমা তিন নাম্বার প্রশ্ন আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জানা অনুপাতে কি পরিমাণ তুমি আমল করেছ এই জন্য আমার ভাই হারাম মাল যদি কোনো মানুষ বক্ষণ করে এক নাম্বার তার কোন দোয়া কবুল হয় না এক নাম্বার তার কোনো দোয়াই কবুল হয় না আল্লাহর নবী তিনার একজন সাহাবিব হজরত সাদ রাহি বলেছেন আতিব মাতা তুমি যদি হালাল খাবার খেতে পারো তখন মুস্তাজাবাদ দাওয়াত হালাল খাবার খেয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যাবে এটা হচ্ছে হালাল খাবারের একটি কি প্রভাব দোয়া কি হবে মিস হবে না টুডে টুমোরো আজ হোক কাল হোক আপনার দোয়া কবুল হবেই নিশ্চিত যে কোনো দোয়া আজকে কবুল হওয়া এটা শর্ত নয় আমরা অনেকে নৈরা নিরাশ হয়ে যায় যে দোয়া কবুল হচ্ছে না মনে হয় আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হাদিসের মধ্যে আছে কোনো মানুষের দোয়া কবুল হবে না এমন নয় প্রত্যেকের দোয়াই কবুল হবে হয় আজকে হবে না হয় দুই বছর পরে হবে না হয় পাঁচ বছর পরে হবে আর না হয় সে দোয়া করেছে এই দোয়ার ফল সে ভুগ করতে পারবে না তার বাল বাচ্চারা বুক করবে এমন হতে পারে তার বাল বাচ্চারাও ভুগ করতে পারবে না তৃতীয় জেনারেশন যারা আসবে ওরা এর দোয়ার ফলাফল বুক করবে এমন হইতে পারে কোন জেনারেশন আপনার দোয়ার ফলাফল বুক করবে না আপনিই ফরকালে সেটা বুক করবেন হাদিস মধ্যে আছে আল্লাহ পাক তার সামনে অডেল ন্যাক এভাবে তার সামনে এনে হাজির করবে আর বলবে ধরো এগুলো তোমার আমল বন্দা বিচলিত হয়ে বলবে আল্লাহ আমি তো এত আমল করি না এতগুলো আমল আমার আমল নামায় কোথার থেকে এসেছে আল্লাহ পাক বলবেন বান্দার ধুনিয়াতে যতগুলো দোয়া করেছো একটা দোয়াও দুনিয়াতে আমি কবুল করি নাই আজকে সব দোয়ার রেজাল্ট তোমাকে আজকে দিলাম আমি তখন বন্ধা বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো কতবা হইতো আমার জন্য এই দোয়া করি আমরা নিরশ হয়ে যায় যে কবুল হচ্ছে না কেন কবুল হয় না মনে হয় আল্লাহ নারাজ না দোয়া কবুল হয় না এমন কোনো কথা দোয়ার সংবিধানে নেই দোয়া করবে এটা কবুল হবে হয় আজ হবে ন কি পাঁচ দিন করা হবে দশ বছর বড় হবে বিশ বছর করা হবে ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম কত আগে এর নবী হাজার হাজার বছর আগে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বানা ওয়া বাছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতী ওয়া ইয়াজক্বীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজার হাজার বছর আগে দোয়া করেছিলেন আল্লাহ আমার বংশের মধ্যে তুমি এমন একজন নবী ফাটাও অবাসি হিমন একজন বা অল হিকমা যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবে এবং হাদিস শিক্ষা দিবে কত হাজার বছর আগে হজরতলা দোয়া করেছেন একজন নবীর জন্য কিন্তু হাজার হাজার বছর পরে উনার ছেলে ইসমাইলের বংশ থেকে খামি মোহাম্মদ্রাহিমের কবুল করেছেন কত বছর পরে ইব্রাহিমের দোয়া কবুল হইতারহিম আমি আমার আবি ইব্রাহিমের দোয়ার ফলাফল আমার আব্বা দোয়া করেছেন একজন নবীর জন্য আল্লাহ উনার দোয়া কবুল করেছেন হাজার বছর পরে আমাকে পাঠিয়ে এই জন্য ভাইও খালাল খাবার বক্ষণ করলে যে কোনো দোয়া করবেন কি হবে কবুল হবে আজকে শেখায় দোয়া কেন কবুল হয় না হবে গুছছে দোয়া আগা থেকে গোড়া আমার হারামে ভরা দোয়াটা কেমনি কবুল হবে বলেন আল্লাহর নবী বলেন। ইয়া বলেনব মাসু হারামুন মালবাসুহু হারামুন বিল হারম যে জামা গায়ে দিয়াস এসেছে সেটাও হারামের টাকার গুজিয়াবিল হারাম হারাম খেয়ে মসজিদে এসেছে ও সাহবিরা তোমরা বলো সব আপাদ তার হারামে ভরা কিভাবে আমি তার দোয়াটা আল্লাহ তার দোয়াটা কবুল করে তোমরা বলো তার মানে দোয়া কবুল হবে না মানুষের নামাজ কবুল হয় না মানুষের হাদিসার প্রমাণ আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি দশ টাকা দিয়ে একটা জামা ক্রয় করে দশ টাকার মধ্যে নয় টাকা ষোলো আনা হালাল মাত্র একটা টাকা হারাম টাকা হালাল এক হালাবে হারামে মিশ্রিত টাকা দিয়ে আমার কোন উন্মত যদি একটা জামা ক্রয় করে আর এই জামাটুকু যতদিন আমার উন্মতদের গায়ে থাকবে তব্বুল আলামিন তার কোন নামাজ কবুল করবেন না নামাত তার কি হবে না নাম্বার তিন হারাম যারা বক্ষণ করে ওদের চেহারায় নূর থাকে না নূর একবার সামনে সবে বসক সমস্যা নাই হস করে বুদ্ধি বছর কোন সমস্যা নাই কিন্তু চেহারা দি কি নেয় আকর্ষণ নাই নূর নাই আলো নাই বদে ঘেরা চেহারা নূরহীন হয়ে যায় নাম্বার চার হারাম বক্ষণ করলে অঙ্গ প্রত্যাঙ্গ আপনার কমান আর চলবে না আপনি যদি হারাম খান আপনার হাতে আপনার কথা শুনবে না চোখ আপনার কথা শুনবে না হাত আপনার কথা শুনবে না আপনার চোখকে বলবেন ওইদিকে তাকাইছ না আপনার কথা সে শুনে না সে তাকায় পাকে বলবেন ওইদিকে হাঁটিস না কিন্তু সে ওইদিকে হাঁটা শুরু করে হাতকে বলেন এটা ধরিস না কিন্তু সে কথা শুরু আপনার কমান্ডার কি করে না আর হালাল যদি খেতে পারেন আপাদ মস্ত পুরা দেহের প্রত্যেকটি অঙ্গ আপনার নিয়ন্ত্রণে আপনার কন্ট্রোলে আপনার ওদের চলে আসবে আপনার অবত্য হয়ে তারা কখনো কি চলবে না এই আমার ভাইরা হারাম খাওয়ার জন্য আমরা কি করি চেষ্টা করি চুষে গমরা আধারামসেনিস আধারামসেনিস রোহে উরা যে ব্যক্তির ফ্যাট হারাম খাদ্য থেকে পুত পবিত্র নয় তার আত্মার সাথে ওলার সাথে কোন সম্পর্ক থাকে না এর যাই পাবো যদি হালাল হয় সেটা গ্রহণ করবো আর হারাম যদি আমার সামনে একবারে অনেক মোটা অঙ্কের আছে আমি সেটাকে প্রত্যাখ্যান করার চেষ্টা আমরা সকলেই মুসলমান আমরা সকলেই কি সন্দেহ আছে আপনার সামনের কথা আওয়াজ দেন পিছনওয়ালাদের মনে সন্দেহ আছে আমরা মুসলমান কি না ভাই মুসলমান মুসলমান কাকে বলে জানেন আমরা মনে করি পাঞ্জাবি গায়ে দিলাম রুমেল একটা মাথায় দিলাম মসজিদে আসি নামাজ পড়লাম না এটা মুসলমান নয় এটা মুসলমানের মাথায় একটি গিল কবার এটা মুসলমানের একটি কি মিবি মিবি নি গেলা নিচে দন আদম খেলা আদমিয়া ওদের আগর বোন গর্ব সুরত আদমি ইন শাসু দে আমরব কুয়ত আদমি ইন শাসু দে আজ আদমি বেতর শুদে আদে আজে মেয়াদে ওদের আগর বোন যারা আরবি গিয়েছেন একটি সুগন্ধির নাম ও শুনেছেন কেউ ও নাম শুনুন নাই এটা আরবের বড় বড় সেখরা ব্যবহার অত্যন্ত দামি একটা সুগ্রান ওদ তো ওদের থেকে যদি গ্রাম না বের হয় তো ওদের যে আমাদের দেশের মান্দার গাছের লাকড়ির সেই মান কোন ব্যবধান নাই তার মান কেন যেহেতু তার থেকে শুক্রাম বের হয় এর জন্যই তো তার মান সুগ্রাম যদি নাই থাকে এর কোনো মান থাকে আর এটা তো আর অন্যান্য কাঁটা গাছের লাকড়ির তো সমান হয়ে গেল আমরা মুসলমান মুসলমানের জন্য মুসলমানই মুসলমানই প্রয়োজন যার ভিতরে মুসলমানই আছে সেই মুসলমান এটা নিয়ে ইনশল্লাহ বিস্তারিত অন্য সময় আল্লাহ হায়াত বাছি রাখলে আলোচনা করবো সংক্ষেপে বলেছি মুসলমানি এটা আরবি শব্দ এই শব্দটির ভিতরে ষাটটি অক্ষর আছে ষাটটি অক্ষরে সাতটি দাবি আছে গুণ আছে এই ষাটটি দাবি আর গুণ যার ভিতরে পাওয়া যাবে সেই হবে প্রকৃত মুসলমান মুসলমানই রুফে হাফতে দানি একে মি মে মৌতে খোদ বদানি দুই দা করে চাহা রি মেদি করে ধরে সাতটা হরফের ষাটটা দাবি কবিতা আকারে বুজুর গানে দিন লিখেছেন মুসলমানি এ শব্দটির প্রথম অক্ষর মিম এ অক্ষরের দাবি মৌদ আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এ বিশ্বাস সকলকেই রাখতে হবে দ্বিতীয় নাম্বার মুসলমান সিন বাংলার দন্তসো সিন বলেন দন্তসো বলেন এটা হচ্ছে সেজদা সকলেই আল্লাহর জন্য সেজদা করতে হবে এ অক্ষরের দাবি তৃতীয় নাম্বার ল ল লবি বর্ণ লাম বাংলা বর্ণ লাম বলেন ল বলেন এ বর্ণের দাবি হালাল এ বর্ণের দাবি কি হালাল তার মানে তুমি যদি মুসলমান হতে চাও তুমি হালাল খাদ্য বক্ষণ করতে হবে আর যদি হালাল খাদ্য বক্ষণ না করো তুমি হবা সুরতে মুসলমান সিরতে আবু জাহাল ঠিক না বেটে সুরতে কি সুরতে মুসলমান কিন্তু সিরতে সবাব চরিত্র হবে তুমি আবু লাভের মতো এজন্য আমার ভাইরা তিনটে অক্ষরের দাবি তৃতীয় নাম্বার বর্ণ লাম লাম মানে হালাল মুসলমান হতে হলে হালাল খেতে হবে আমরা খোলেই এক তো আমরা মুসলমান এই অক্ষরগুলোর দাবি না সময় বলবো এখন বলবো না প্রয়োজন নেই আমরা খলিফা আল্লাহ রব্বুল আলমিন খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদের সঙ্গে মোশাহারা করলেন হে আমার ফেরিস্তারা আমি আমার দুনিয়াতে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই তোমরা কি বলো ফেরেস তারা না করছে যাই আমরা খলিফা আমরা কি খলিফা তাকে বলে আমার মুখ থেকে আমি শুনেছি এ খলিফা এই শব্দটি পাঁচ অক্ষর বিশিষ্ট একটি শব্দ পাঁচটি অক্ষরের পাঁচটি দাবিও আছে এ পাঁচ অক্ষরের পাঁচটি দাবি যার ভিতরে পাওয়া যাবে সেই মূলত খলিফা আর যার ভিতরে পাওয়া যাবে না সে কি হবে না আল্লাহর প্রতিনিধি খলিফা হবে না খলিফারা পেপান যেটা নি একম খা দেয়ানি খলিফা লিখতে পাঁচটা অক্ষর প্রথম অক্ষর হল খা আরবিতে আরবি বর্ণ খা এ খা মানে খেয়ানত অর্থাৎ খলিফা হইতে হলে থেকে দূরে থাকতে হবে আমার খেয়ানত করা যাবে না দুয়া মেলা আমে লোকমা এ পা কে দান খলিফার দ্বিতীয় নম্বর বর্ণ হইল লাম এ লাম মানে হালাল হালাল খাদ্য খাইতে হবে শুয়া মেলা আমে খলকের আরি দাদা সুয়ামীলের দ্বিতীয় নম্বর বর্ণলাম এলামিও কি হালাল মুসলমানের তৃতীয় নম্বর লাম। এ লামিও হালাল খলিফের দ্বিতীয় নম্বর লাম এ লামিও হালাল তার মানে আপনি মুসলমান যদি হতে চান আল্লাহর প্রকৃত খলিফ হতে চান আপনি হালাল খাওয়াই লাগবে বায়ু হালাল খেলে আবাদতের তৌফিক আছে আবাদতের স্পৃহা আছে ভিতরে আর হারাম খেলে আস্তে যেটা নিবে যায় এবারতের স্প্রীহা আগ্রহ ক্রমশ কমতেই থাকে আজকে আপনি দেখেন চোখ বন্ধ করে আমাদের ভিতরে আবাদতের আগ্রহটা বেশি নাকি গুনায়ের আগ্রহটা বেশি চিন্তা করি দেখেন গুণায়ের আগ্রহ আমাদের ভিতরে গুনায়ের প্রবণতা আমাদের ভিতরে খুবই বেশি আর এবাদতের আগ্রহ অত্যন্ত কম যেটা না বললে নয় আজকে জুমান নামাজও হয়তো এই জন্য এসেছি যে না আসলে দোকানে বসি দেখলে অন্যকেও আমাকে দিক্য়ারে দিবে এমনও তো পারে যাই হোক আপনাদের জন্য আসেন নাই আপনারা আল্লাহকে রাজি করার জন্য এসেছেন এটাই আমার ধারণা কিন্তু আমরা অনেকে আবাদত করি লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য আবাদত করি কিন্তু আবাদতের আগ্রহ আছে এই জন্য আবাদত করি এমন না ইমাম আহমদিন আহম্বাল রহমতুল্লাহ আলাই আর ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলহ আমাদের মুসলমানের ষাটটা মাঝাব কয়টা মাঝাব সবাই বলেন কয়টা হাম্বলি, মালিকি হানফি আবার বলেন সাফের হাম্বলি মালিকি হানফি যে হানফি মাঝাবের অনুসরণ আমরা গুলি উন্মতের ঐক্যমত এজ মায়্মত এই কথার উপর উন্মত ঐক্যমত আছে যে এই ছায়ের মাঝাবের অতিরিক্ত কোন মাঝাব এটা ভ্রান্ত এটা বা তেল এই সাইটটা মাঝাবে হচ্ছে কি হক মাঝাব সাইর মাঝাবের যে মাঝাবে আপনি গ্রহণ করেন ইনশাল্লাহ জাননাতে আপনি যেতে পারবেন জান্নাতে যাওয়ার জন্য কোন প্রতিবন্ধক আপনার জন্য হবে না মানে কোনো জিনিস হবে না সে সাইর মাঝাবের এক মাঝাব সাফি মাঝাব ইমাম শাফি রহমতুল্লাহে আলাই অনেকে আমরা শুনেছি সাফি মাঝাব শাফি রহমতুল্লাহ আলাহ সাফি মাঝাবের প্রণেতা তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন মিশর মিশরে গাজা নামক স্থানে গাজা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বাল্যকাল ওখানে কাঁদিয়েছেন শিক্ষা দিকে অর্জন করে তিনি হেজাদে চলে এসেছেন হেজাজ বলতে কি বোঝানো হয় মক্কা মদিনা এবং তয়েফের এলাকা এটাকেই হেজাজ বলা হয় হেজাজি হেজাজ বলি আমরা মক্কা মদিনা এবং তয়েফের এলাকাকেই হেজাজ বলা হয় ইমাম সাপিল এলায় মিশর থেকে চলে এসেছেন হেজাজে এই জন্য হেজাজের মধ্যেই অধিকাংশ সাফিউল মাধাব মক্কা মদিনা এবং তাইফের এলাকা এরা অধিকাংশ শাপিউল মাধাব যেহেতু ইমাম শাহির রহমদুল্লাহ সেখানে এসেছেন ওনার প্রভাব করেছে এবং মিশরেও লক্ষ লক্ষ মানুষ সাহাবির মাঝার যেহেতু তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন এবং জীবনের শেষ অবস্থায় মিশরে কাটিয়েছেন এবং মিশরের কায় তিনের মাজার আছে বর্তমানে ইমাম শাহির রহমতুল্লাহ মাকা মে কা হেরামে কায় রোদে তিনের মাজার ইমাম শাহির রহমদুল্লাহ তো ইমাম শাহির রহমতুল্লাহ আলের জলিলুল কদর একজন ছাত্র ইমাম আহমদ ইবাহাম্বল রহমতুল্লাহ আলাই আমি প্রায় সময় এখানে বলি উনার কথা আল্লাহর নবীর যত হাদিস উম্মদ পর্যন্ত এসেছে লক্ষ লক্ষ হাদিস ইমাম আহমদিন হাম্বল সবগুলো সনদ এবং মতন সহকারে মুখস্থ পাইছেন এইমাম সাহির ছাত্র ইমাম সাবির আহমদুল্লাহ ওস্তাদ আর হাম্বল হচ্ছে হচ্ছেন তিনি ছাত্র যে ইমাম সাহির অহমদুল্লাহ মৃত্যুর আগে মিশরে চলে গেছেন তিনার জন্মভূমিতে আর উনার একটা ছাত্র ইমাম আহমদ ইবলা হাম্বল রহমতুল্লাহ আলাই উনাকে খবর দিল বাবা অনেক দিন হয়ে গেছে আমি মিশরে চলে এসেছি তোমাকে দেখি না তুমি যদি দয়া করে আমার দাওয়ারটুকু গ্রহণ করো তুমি একটু মিশরে চলে আসো ইমাম আহমদ এবিনকে আমন্ত্রণ জানাইছিলেন মিশরে যেহেতু উনি একজন মাঝাবের ইমাম বড় নেতা বড় আলেম আল্লাহ আলাহ আল্লাহ রব্বুল আলমকে একশো তোবার স্বপ্নে দেখেছেন শোভা আনন্দ কোন মানের ইমাম আহমদিন আহম্বল রহমতুল্লাহ আল্লাহ ইতিহাসের মধ্যে আছে বাগদাদে এন্তিকাল করেছেন বাগদাদের যে রাস্তা দিয়ে ইমাম আহমদে মানে হাম্বলের লাশ নেওয়া হয়েছে লাশ খাটে বহন করে উনার লাশ দেখে পুঁচু সাজার বিজাতি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় কি দেখে কি দেখে লাশ লাশ আর কিছুই দেখে নাই কোন মানের লোক কি ইতিহাসে কি জামে আছে উনার জামা যাতে পঁচুষ লক্ষ লোক হয়েছে পঁচুষ লক্ষ লোক যেটা পৃথিবীর ইতিহাসের ভিতরে আর কোনো ঘটনা নাই তা আমাদের না হাম্বলের কত ব্যক্তিত্ব কত বড় লোক সাবির আহমদুল্লাহ মিশর থেকে ওনাকে আমন্ত্রণ জানাইছে মিশরে আস বাচ্চা হেওক মিশরের তৎকালের বাচ্চা এবং ওনার রয়সুল ও যারা ও যারা খারেজিয়া ও দাখলিয়া সব ধরনের মন্ত্রী মিনিস্টার আমাদের না হাম্বলের আমন্ত্রণে রাস্তায় বেরিয়ে গেল যে ম্যাম আমাদের না আমল আসতেছে ওবার তো না হবে এবং সাবির আহমদুল্লাহ সকলের সামনে আমাদের নাহমুল রহমতুল্লাহ আলাই যাবেন মিশরে ওইদিকেই ম্যাম শাহির রহমদুল্লাহ মেয়েরা অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত যে আজকে আবার একজন মেহমান আসবে সে নাকি বড় আলেম বড় আল্লাহ এই জন্য অনেক রকমের খাবারের পরিবেশন করেছেন উনার মেয়েরা উনার স্ত্রী ছিল না মেয়েরা খুব মূল্যবান একজন মেহমানের জন্য খাবার যেভাবে আয়োজন করা হয় সেভাবে করেছেন আমাদের নাহম্বুল রহমতুল্লাহ আলাই যাওয়ার পরে যখন খেতে বসেছেন মা সাল্লাহ যতগুলো খাবার উনার সামনে এনেছেন সবগুলো খাবার তিনি খেয়ে ফেলছেন অনেকে হয়তো সোবান আল্লাহ বলতে চাইবে না এই যে সবগুলো খানা খেয়ে ফেলছে উনি তো একজন আকাল একদম এই সোবান আল্লাহ বলেন উনার মেয়েদের মনে প্রশ্ন যে আব্বা আপনি বলেছেন আপনার ছাত্র এমন এমন আহমদ হাম্বল কত বড় আল্লাহওয়াল্লাহ আমরা যতটুকু জানি যে আল্লাহ আল্লাহ বুগি হয় না ত্যাগই হয় কি হয় না সবাই বলেন কি হয় না ত্যাগই হয় বুগি হয় না আমরা অনেকে বুগি ভুগ করি গপ মুখ অমুখ আজকে খাসি খেয়ে আইছি বুঝতো সাইড ফেলেট খাইয়ে আছি আর ভোগের ইতিহাস কয় আর এটা একটা ইতিহাস হল আপনাদের কি গরু আরো বেশি খায় নাকি কি কর না কার গরুকে প্লেটে খাবার দে না পিপাতে খাবার দেয় গরুকে কোথায় খাবার দেয় তাহলে বেশি খায় মানুষে না গরুয় তো বেশি খেয়েছি আমি এটাকে একটা হ্যাড ওভার কথা হলো এটাকে বলার কথা হইলো এটা তো আলোচনায় আছে না এটা কি কেছো তুমি একটা গরুর স্বভাবনা বললে উনি মনে হয় একজন আল্লাহওয়ালা নয় মনে খুব প্রশ্ন শাহুর আহমদুল্লাহ বিশাল মাইন্ডে আসছে আসলে তো কথা ঠিক তবে মা মেয়েদেরকে বলতেছে মা একজন মেহমান খেয়েছে হতে পারে তার আমরা মেজবান হিসেবে এটা কিভাবে উনাকে বলি এটা কি বলা সাজে যে মেজবান মেহমান কেন খাবার গুলো খেয়েছে এটা কি বলা যায় হ্যাঁ বেলে হয়েছে মেজবানের বুঝতে পারে যে কেউ আজকে সবগুলো এসার নামাদের সময় নামাজ পড়ার জন্য গিয়েছেন এসার নামাদের সময় আপনাকে বিরক্ত নাকি এই সময় শেষ একটা দুদিকে আসে এটাই আপনাদেরকে বিরক্ত করে আমি বুঝি এসার নামাজ সময় নাম নাম্বল মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছেন ওনার মেয়েরা এক লোটা পানি আমাদের হাম্বল যে চকিতে ঘুমাবেন ওই চকির নিচে রেখে দিলেন এই জন্য রেখে দিলেন যা আমাদের আল্লাহওয়ালা অবশ্যই তিনি আল্লাহ নামাজ পড়া ছাড়া কোন অলি অলি হইতে পারে না এই জন্য উনি মেহমান মানুষ পানি কোথায় ঘুষবে এই জন্য মেয়ে ছিল অত্যন্ত বুদ্ধিমতী পানির লোটার চকির নিচে রাখলো যে মেহমান যদি রাত্রে পানির প্রয়োজন হয় পঁচু করবে মেহমান আসলো পুরা রাত কাটিয়েছে প্রজননে আমাদের সময় যখন নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন হাম্বাল রহমতুল্লাহ আলাই উনার মেয়েরা যখন ব্যাট বিছানা সাজরে ঠিক করার জন্য গোছানোর জন্য গিয়েছেন হঠাৎ বললো এর সকিনিসে যে পানি রেখলাম দেখি পানির কি অবস্থা মাশাল্লাহ যেমনে ফানি রেখছে লোটার ফানি ওভাবে পড়িয়েছে যেমনে ফানি রেখছে কি লোটার ফানি এখন ভিতরে আরো সন্দেহ দেখল কিরে উনি নাকি একজন আল্লাহর অলি আর অলিরা তো তার জোট পড়ে সুতরাং উনি যদি তাহা যত তাহলে আমার এই লোটা পানি উনি কি করতো ব্যবহার করতো যেমন এটা ফালতু লোক কাকে দাওয়ার দিলেন ইমাম সাহি রহমদুল্লাহ মেদের সঙ্গে আর জিতলো না যাই আমাদের মানে হাম্বলকে বললো ছাত্র বলতে পারে যে বাবা তোমার ভিতরে এই পরিবর্তন কবার থেকে এসেছে কি পরিবর্তন হচ্ছে তো কালকে এক ঘটনা ঘটাইলে সবগুলো খাবার খেয়ে ফেললে মেদের পছন্দের সম্মুখীন হইলাম আজকে মেয়েরা পানি দিচ্ছে তার জন্য তুমি তো মনে হয় পড়ো নাই যার কারণে পানি ওইভাবে হুজুর। আমি খানা সবগুলো খেয়ে ফেলেছি ঠিক এই কথা ঠিক কিন্তু হ্যাঁ আমার উস্তাদ আপনি যখন খাবারগুলো আমার সামনে পরিবেশন করেছেন আমাকে আল্লাহ ওই দৃষ্টি দান করেছে আমি দেখেছি বৃষ্টির নাই আসমানের থেকে আপনার খাবারের ভিতরে রহমত বর্ষণ হচ্ছে আমার জীবনে অনেক খাবার খেয়েছি এত বরকতি খাবার আর আমি দেখি নাই এ সাদের খাবার কোথায় পাবো এই কথা ভেবে সবগুলো খাবার হজরত আমি খেয়ে দিলে আমার বেয়া তুমি করবেন হজরত এই খাবারের কারণে দুইটা বরকত দুটা যোগ্যতা আমার ভিতরে এসে গেছে দুই দিকে আমার তারা কি হয়েছে একটা অ্যাবাদদের তারা কি একটা এলএমের তারা কি সে আমার উস্তাদ আপনার ঘরের এই খাবার খাওয়ার কারণে সারা রাত গুমের গুমের লক্ষণ পর্যন্ত আমার ভিতরে আসে নাই সারা রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করেছি আমার ওজুর প্রয়োজন হয় নাই কিসের প্রয়োজন হয় নাই ওই বরকতি খাবার খেয়ে আমি কি সারা রাত এবাদত করেছি আমার ঘুমের তো প্রয়োজন নাই গুম হইলে না ওজু বেঙ্গতো ওজু বেঙলে পানির দরকার হইতো আমি তো সারা রাত এবাদতই করলাম নাম্বার দুই আপনার এই বরগতি খাবার খাবারের আল্লাহ বরগতি আমার যেমন একটি যোগ্যতা দিয়েছে কোরআন একটি আয়াত থেকে আমি একশত মাসালা বের করেছি এক আয়াত থেকে এলমি বরগত আমলি বরগত তা আমার ভাই হালাল খেলে আবার তাদের কি আছে বলেন সবাই কেন বলেন না কি আছে না আগ্রহ আছে কি আসে বলেন আর হারাম খেলে আবার তাদের আগ্রহ কি কমে কমে কে না কমে আর হালাল খেলে আবার আগ্রহ একটা কথা বলেই শেষ তারিখ রহমতুল্লাহ লিখছেন খুব চমৎকার একবার এক মিনিটে দেবন্ধের একজন লোক শাহ আব্দুল্লাহ নাম শাহ আব্দুল্লাহ খুব হাকিম হাকিমুল ইসলামের ছয় নম্বর খন্ডে তিনি ঘটনাটি লিখেছেন শাহজি আব্দুল্লাহ একবার উম্মি ছিল আনপর বকলম বকলম কিছু জানতেন না তবে এই লোক গাছ বিক্রি করত গাছ গাছ বুঝুন তো গাছ আমাদের দেশে হয়তো বিক্রি হয় না এই আমরা বুঝি না গাছ বিক্রি হয় তো সাহি আব্দুল্লাহ গাছ বিক্রি করতো এক আটি গাছ বাজারে নিয়ে যাইত এক আটি গাছ মাত্র এক আটি গাছ তিনি ছয় টাকায় বিক্রি করতেন ছয় টাকা ইন্ডিয়ান টাকা ছয় টাকা বিক্রি করতেন মানুষ ওনার অপেক্ষায় দেখতো হাজার হাজার বিক্রেতা গাছ নিয়ে উপস্থিত কেউ কোনো গাছ কিনে না ওই সাজি আব্দুল্লাহ কখন আসবে গাছের আদি নিয়ে ওর গাছের আদিটা কিনের জন্য মানুষ কি করে প্রতিযোগিতা করে কিন্তু অন্যান্য লোকদের গাছের আদি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে বিক্রে আর ক্রেতারা কি যায় না ওখানে এ বিক্রি এমনি দাঁড়ায় থাকে সাজি আব্দুল্লাহ কখন গায়ে গাছের আদি নিয়ে আসবে ওই গাছগুলো কিনবে কেন কিনবে তো সাজি আবদুল্লাহর গাছ যখন আমরা ঘরে নিয়ে যাই আর আমাদের পশুরা খায় তখন আমাদের ঘরে বরকত আছে এ সাহজি আব্দুল্লাহ একটা কাজ করত ছয় টাকা বিক্রি করতো এক আধি কয় টাকা দুই টাকার সঙ্গে সঙ্গে আলাদা রাস্তা দান করে দিতেন আর কয় টাকা ষাট টাকা দুই টাকা বাল জন্য রাখত যেহেতু বাল জন্য রাখা হতো সুন্দর কন না আমরা সবগুলো দান করে দিই বাল বাচ্চার উপর টাকতো বলছে কোনো আদিতে আর দুই টাকা এই দুই টাকা তিনি জমাইতেন সংগ্রহ করতেন সঞ্চয় করতেন এভাবে সঞ্চয় করতে করতে তখন অনেক টাকা হয়ে যেত তখন দেবন্দের তৎকালে ইয়াকুব নানুদুমি কাসেম নানি শাব্দ আহমদ উসমানী রশিদ আহমদ গুম্বুর মতো ব্যক্তিরে দাওয়াত দিত গাছ ভাষা নেয় কথা বুঝতেছেন কিনা দাওয়াত দিতুব নিজেই বলেন তো আমরা অপেক্ষায় থাকতাম যে ওই গাছ বিক্রি থাক তখন আমাদেরকে দাওয়াত দিবে তো কেন অপেক্ষায় থাকতাম তো তারপরে তখন একদিন দাওয়াত খেতাম চল্লিশ দিন পর্যন্ত খানার নূর আমাদের অন্তর থাকত এবং আমাদের নকশা আমাদেরকে তার উপর উদ্বুদ্ধ করিত দান করার প্রতি উদ্বুদ্ধ করিত জিকির করা তেলাপাত করার প্রতি উদ্বুদ্ধ করত কারোকে খানা খায় নাকি ঘাস বিক্রেতা সবাই বলেন না কেন কি দেয়া বন্ধের একবারে গ্রাম্য একলো মুরুক্ষ আনফর, উম্মি কিছুই জানত না কিন্তু তার ওই হালায় টাকার ভিতরে এমন বরকত দেয়া বন্ধুর হুজির অপেক্ষা দেখত মতে মাঝে মাঝে দেখলে কি হতাদের সময় কখন মাঝে মাঝে করতো কি দাওয়াত কবে উদ্দেশ্য কি খানা খালি তো কি হয়েছে এই জন্য আমার হালাল খাবো তো ইনশাল্লাহ আবাদক দশ প্রকার কয় প্রকার দশ প্রকার এক নাম্বার নামাজ নাম্বার দুই রোজা নাম্বার তিন জাকাত নাম্বার চার হজ নাম্বার পাঁচ কোরআন কারিমের তেলাওয়াজ ছয় নাম্বার আজকে বললাম হালাল খাবার এই ছয়টা আবাদত পর্যন্ত বললাম আরো চারটি আবাদত কথা বলবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে মহরম মাস নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ এরপরে আবার এই ধারাবাহিকতা আলোচনা হবে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে হালাল খাবার একটু অভিজ্ঞতা যারা সুন্দর করে তারা